পরিবেশিত হবে পৃথিবীর সিরা সিরিজের আজকের পর্বে আমাদের আলোচনা যে ঘটনাকে নিয়ে সেটি হচ্ছে গজবতুল বদর বা বদরের যুদ্ধ এই যুদ্ধটি ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া একটি যুদ্ধ শুধু ইসলামের ইতিহাসে নয় এই যুদ্ধ পুরো বিশ্বের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে এই যুদ্ধ শুধু মুসলিমদের নয় বরং পুরো পৃথিবীর ইতিহাসকে নতুনভাবে রচনা করেছে এই যুদ্ধে জয়লাভ করার কারণে আজ আমরা লক্ষ কোটি মুসলিম বেঁচে আছি দুনিয়ার বুকে এক আল্লাহর ইবাদত করে চলেছি যুদ্ধের প্রাক্কালে আল্লাহ রসুলসাল্লু আলহিউলাম আল্লাহর কাছে দু আতে মিনতি করে বলেছিলেন হে আল্লাহ তুমি আমার সাথে যে ওয়াদা করেছ তা পূরণ করো। আমি তোমার কাছে প্রতিশ্রুত সাহায্যের আবেদন করছি তা না হলে দুনিয়ার বুকে তোমার ইবাদত করার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না পশ্চিমা বস্তুবাদী লেস থেকে দেখলে এই যুদ্ধ আর আট দশটা যুদ্ধের মতোই একটা যুদ্ধ কিন্তু ইসলামের চোখ দিয়ে দেখলে এটা কোনো সাধারণ যুদ্ধ ছিল না এই যুদ্ধ ছিল ইমানের সাথে কুফরের চিরস্থায়ী সংঘাতের সূচনা বিন্দু যা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে বদরের দিনকে বলা হয় ইয়ামল ফুরকান ফুরকান মানে হলো যা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করে বদরের দিনে তাই হয়েছিল কে সত্যের পক্ষে আছে আর কে মিথ্যের পক্ষে আল্লাহ আল্লাহতালা এই দিনে তা পরিষ্কার করে দেন এই দিন মিথ্যার উপর সত্য বিজয় হয়েছিল যদি দুনিয়াবী চোখ দিয়ে সমরবিদ্যার তত্ত্ব দিয়ে এই যুদ্ধকে বিশ্লেষণ করা হয় তাহলে এই যুদ্ধে মুসলিমরা কেন বিজয়ী হয়েছিল তার কোনো ব্যাখ্যা নেই শক্তিমত্তার বিচারে এই যুদ্ধে মুসলিমদের বিজয় হবার কোন কারণ ছিল না কিন্তু এই দুনিয়াতে আমরা যা কিছু দেখি সেটাই একমাত্র বাস্তবতা নয় বাস্তবতার অংশমাত্র আমাদের চোখের সামনে যে জগৎ আছে তার বাইরে আরও একটি জগৎ আছে আর তা হল গায়েবের জগৎ আর তাই দুনিয়াবী ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বদরের যুদ্ধকে কখনোই ব্যাখ্যা করা সম্ভব নয় কারণ এই যুদ্ধে মুসলিমরা আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন আর শুধু সেই কারণেই তারা বিজয়ী হতে পেরেছিলেন তাদের যে সামান্য অস্ত্রশস্ত্র আর লোকবল ছিল তা দিয়ে কোরাইসদের সাথে পেরে ওঠা কখনোই সম্ভব ছিল না কিন্তু সত্যিকারের ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ সোবান ওয়া তলা তিনি যা চান তাই হয় আর তাই বদরে মুসলিমরা বিজয় হয়েছিল এই বিজয়ের একটাই ব্যাখ্যা আর তা হল এই বিশ্বজগতের মালিক আল্লা সুবানওয়াত আলা তাদের বিজয় করেছেন বদরের যুদ্ধ নিয়ে আলোচনা বেশ দীর্ঘ এই সিরাত সিরিজে আমরা একাধিক পর্বজোড়ে বদর নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আজ আমরা আলোচনা করব এই যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নিঃসন্দেহে আল্লাহ তালা এই যুদ্ধকে তাক দিলে লিখে রেখেছেন বলেই এই যুদ্ধ সংঘটিত হয়েছে কিন্তু এই যুদ্ধের একটা পটভূমি আছে আর আল্লাতাল সেই পটভূমি নির্মাণ করেছেন আমরা শুরুর দিকে আলোচনা করব কোন ঘটনাগুলো ধারাবাহিকতায় বা কিসের রেশ ধরে বদরের যুদ্ধে উভয় দল মুখোমুখি হয়েছে মজার বিষয় হলো বদরের যুদ্ধের মতো একটি বিশাল যুদ্ধ হতে যাচ্ছে এই ব্যাপারে মুসলিমদের কোনো ধারণাই ছিল না কিন্তু ঘটনার পরিক্রমায় আল্লাতালা এমন একটি পরিস্থিতি তৈরি করেছেন যে মুসলিমরা এই যুদ্ধে অংশ নিয়েছে এবং আল্লাহর ইচ্ছায় বিজয় হয়েছে আমরা শীঘ্রই সে আলোচনায় আসছি বদরযুদ্ধ হরত করে হয়নি আমরা আগেই বলেছি মুসলিমরা হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এলেও দুই পক্ষের মধ্যে একটি চাপা উত্তেজনা বিরাজ করছিল কারণ দুই পক্ষের মধ্যে যেই দ্বন্দ্ব তা নিছক কোনো ক্ষমতা বা দুনিয়াবী বিষয়ে দ্বন্দ্ব ছিল না এই দ্বন্দ্ব ছিল একটি আদর্শিক দ্বন্দ্ব ইসলাম একটি গ্লোবাল মেসেজ বা বৈশ্বিক বার্তা নিয়ে পৃথিবীতে এসেছে এই বার্তার বিরুদ্ধে যে বা যারাই অবস্থান গ্রহণ করবে যুদ্ধ তাদের সাথে অবসম্ভাবে এবং সেটা বুঝতে ক্রাইশরা তাই মুসলিমরা মদিনা চলে আসার পরেও তারা মুসলিমদেরকে নিজেদের জন্য অস্তিত্বের হুমকি স্বরূপ মনে করতে থাকে মদিনা রাষ্ট্রকে তারা একটা শত্রু রাষ্ট্র হিসেবে দেখতে থাকে এর প্রমাণ আমরা পাই সা আবুজাহালের একটি কথোপকথনে যেখানে আবু জাহেজ সাহেবকে হুমকি দিয়েছিল মদিনায়ালাম বেশি বাড়াবাড়ি করলে তারাও কুরাই চালাবেন গত পর্বে আমরা কয়েকটি সামরিক অভিযান আলোচনা করেছিলাম এর মধ্যে একটি হল গাজওয়াতুল আশিরা এই গাজওয়াকে বলা যেতে পারে বদরের যুদ্ধের পটভূমির প্রথম স্টেজ এই অভিযানে মুসলিমদের লক্ষ্য ছিল কুরাইসদের একটি কাফেলাকে আক্রমণ করা কিন্তু তারা সেবার কোরআসের কাফেলাকে হাতের নাগালে পাইনি বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বদরের পটভূমির দ্বিতীয় স্টেজ বলা যেতে পারে সারিয়ায় না এই অভিযান আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আল্লাহ রসুল্লাহ আলী ওসাল্লাম কিছু মুজাহিদ সাহাবিকে কুরাইসের একটি কাফেলা নজরদারি করার উদ্দেশ্যে একটি অভিযান প্রেরণ করেন কিন্তু তারা নিজ থেকেই সেই কাফালাকে আক্রমণ করেন এবং সেটা তারা করেছিলেন হারাম মাসে অথবা আশারুল হরুমের চারটি মাসের একটি মাসে হারাম মাসগুলোতে আরবরা যুদ্ধবিগ্রহ করা থেকে বিরত থাকত কিন্তু মুসলিমরা হারাম মাসে এই আক্রমণ পরিচালনা করায় বিষয়টা বেশ সোরগলে জন্ম দেয় এবং কাফিররা এ থেকে ফায়দা লোটার চেষ্টা করে এই ঘটনা মুসলিম বনাম কোরআ সংঘাতে নতুন মাত্রা যোগ করে কাফেলা আক্রমণের এই স্ট্র্যাটেজি ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা কৌশল রসল সাল্ল আলী ওয়াসাল্লাম এর মাধ্যমে ক্রাইশদের অর্থনীতিতে আঘাত হানতে চেয়েছিলেন যেন তারা সামগ্রিকভাবে দুর্বল হয়ে পড়ে তৃতীয় যে অভিযানটি সরাসরি যুদ্ধে দুই পক্ষকে মুখোমুখি করেছিল সেটা একই বছরে অর্থাৎ হিজড়ি দ্বিতীয় সনে আমরা আগেই বলেছি মক্কার ছিল দুটো বাণিজ্যিক রুট একটি সিরিয়াগামী আর একটি ইয়েমেন গামী এই দুটো রুটে সারা বছর কাফেলা যাওয়া করত তবে বছরের শীত ও গ্রীষ্মকালে বিশাল দুটো কাফেলা ক্রত শীতকালের কাফেলাটি যেত ইয়েমেনের উদ্দেশ্যে আর গরমকালে শামের উদ্দেশ্যে অর্থাৎ সিরিয়ার উদ্দেশ্যে এই দুটো কাফেলা ছিল অনেক অনেক বড় এই কাফেলাগুলোতে মক্কা লোকেরা তাদের সমস্ত অর্থ বিনিয়োগ করত ক্রাইসের ব্যবসা একটা বড় চালিকা শক্তি ছিল এই দুটো কাফেলা আল্লাহ রসুল সাল্লাহ আলি হুয়াশ্লাম এমনই একটি বড় কাফেলা আক্রমণের সিদ্ধান্ত নেন আগের যে দুটো অভিযান পরিচালিত হয়েছিল সেগুলোর উদ্দেশ্যই ছিল কুরাইসদের কাফেলা আক্রমণ করা তবে সেই কাফেলাগুলো এতটা বড় ছিল না হিজড়ি দ্বিতীয় বর্ষের রমাদান মাসের বারো তারিখ আল্লাহ রসুল সাল্লু আলি হুয়াশাল্লাম স্বামের উদ্দেশ্যে যাত্রারত যে কাফেলা আক্রমণ করার সিদ্ধান্ত নেন সেই কাফেলা ছিল এক হাজার উঠ এখনকার হিসেব মতে সেই সম্পদের পরিমাণ কোটি কোটি টাকা কাফেলা ছিল ৩০ থেকে চল্লিশ জনের মতো কুরাইশ সদস্য আর কাফেলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান বলা হয়ে থাকে এই কাফেলায় কুরাইশদের একজন ব্যক্তি ছাড়া প্রতিটি মানুষ কিছু না কিছু বিনিয়োগ করেছিল কুরাইসদের ইতিহাসে এত বড় কাফেলা পাঠানোর কোনো নজির নেই কেন এবারের কাফেলাটি এত বড় এর কারণ হতে পারে এই কাফেলায় মুসলিমদের রেখে যাওয়া সম্পদ ছিল মুসলিমরা যখন মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন তখন তাদের অনেকেই সম্পদ বাড়িঘর সব ফেলে আসতে বাধ্য হয়েছিলেন কুরাইশ মুশ্রিকরা সেসব দখল করে নেয় সম্ভবত সে কারণে কোরআশরা এই কাফেলায় মুসলিমদের থেকে দখল করার অর্থ সম্পদ বিনিয়োগ করতে সক্ষম হয় কোরাইশদের কাফেলার অবস্থান ও গতিপথের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম তার শক্তিশালী ইন্টেলিজেন্স টিমের লোকদের কাজে লাগালেন তাদের মাধ্যমে তিনি নিয়মিত শত্রুপক্ষের ব্যাপারে তথ্য সংগ্রহ করতেন কোরাইসদের কাফেলা পাঠানোর খবর পাওয়া মাত্র সাল্ল সেই কাফেলার খোঁজ নেয়ার জন্য গুপ্তচর পাঠান তথ্য জোগাড় করে সরাসরি রসুল্লাহ সাল্লু আলী হাসলামের বাসায় এলেন সেই সময় রসুল্লাহ সাল্লু আলি আসলামের ঘরে ছিলেন শুধুমাত্র আনাস রদ আনহু ও বাসবাস আনাস ইবিন মালিকের বয়স মাত্র তখন সাত স্লাম দ্রুত বের হয়ে এসে সবাইকে উদ্দেশ্য করে বললেন আমরা একটা অভিযানে বের হব আমাদের লোক দরকার যাদের সাথে এই মুহূর্তে চড়ার মতো বাহন প্রস্তুত আছে শুধু তারা এসো অনেকেই তাদের চড়ার উপযোগী জন্তু মোদিনার নিকটস্থ পাহাড়ে ঘাস খাওয়ানোর জন্য রেখে এসেছিল তারা সেগুলো আনার জন্য রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের কাছে অনুমতি চাইল তিনি বললেন না শুধু তারাই যোগ দেবে যাদের পাহন প্রস্তুত আছে রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম একদমই দেরি করতে চাচ্ছিলেন না প্রস্তুতির জন্য তিনি আলাদাভাবে সময় নষ্ট করতে চাননি আর এই কারণেই এই অভিযানে অংশগ্রহণকারীর সংখ্যা খুব কম ছিল মুসলিমদের মধ্যে সেই সময় যুদ্ধ করার মতো অন্তত পনেরোশ যোদ্ধা গণনা করা হয়েছিল কিন্তু এই অভিযানে অংশ নিতে পেরেছিল মাত্র ৩১৩ জন মতান্তরে ৩১৭ বা ৩১৯ জন আবু সুফের অধীনস্থ কাফেলাটি দখল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য রসুলসাদ্লাহ আলিবাসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন এই কাফেলাটি কোরআশদের এতে প্রচুর সম্পদ থাকবে এটিকে আক্রমণ কর যাতে আল্লাহ তাদের সম্পদ তোমাদেরকে গণিমত হিসেবে প্রদান করেন এখানে লক্ষণীয় মুসলিমদের সাথে কোরাইসা ছিল যুদ্ধরত আর ইসলামী শরীয়ত অনুসারে যুদ্ধরত জাতির রক্ত আর সম্পদ হচ্ছে হালাল অর্থাৎ তাদের হত্যা করা যাবে এবং তাদের সম্পদ দখল করা যাবে উপরন্তু কোরাইসের সে কফেলায় ছিল মুহাজিরেনদের হাত থেকে ছিনিয়ে নেওয়া সম্পদ মুহাজিরদের সম্পদ ফিরে পাওয়া ছিল এই অভিযানের উদ্দেশ্য আল্লাহ সুলসালু আলিহাসালাম যখন এই অভিযানের উদ্দেশ্য বের হচ্ছিলেন তখন মুসলিমদের ধারণাও ছিল না আসলে কি হতে যাচ্ছে কারণ তারা যাচ্ছিলেন এমন একটা কাফেলা আক্রমণ করতে যে কাফেলায় মাত্র থেকে জন মুসরিদ ছিল আর অন্যদিকে মুসলিমদের সংখ্যা ছিল তিনশো থেকেও বেশি অর্থাৎ এখানে কোনো যুদ্ধ বা সংঘর্ষের ঘটনা ঘটার কথাই ছিল না মুসলিমদের জন্য এই অভিযান ছিল নিশ্চিত একটা বিজয় তাদের মাথাতেও আসেনি এই কাফেলা আক্রমণ করতে গিয়ে তাদের এক হাজার বিশিষ্ট একটি সেনা দলের মুখোমুখি হতে হবে যারা আসবে দুইশ ঘোড়া আর সত্তরটি উঠ নিয়ে কুরাইসদের সাথে সম্মুখ সমরে যাওয়ার কোন পরিকল্পনাই মুসলিমদের ছিল না কিন্তু আল্লাহ যা নির্ধারিত রেখেছেন তাই ঘটে আর তাই কাফেলা আক্রমণ করার একটি সহজ অভিযানে গিয়ে মুসলিমদের কুরাইসদের মুখোমুখি হল বদরের প্রান্তরে এমন এক দিনে যাকে আল্লাহ বলেছেন ইয়াও মালফর কান বা মীমাংসার দিন সুর আনফালের একচল্লিশ নম্বর আল্লাহ আল্লাতালা বলেছেন যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং সে বিষয়ের উপর যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি ফায়সালার দিনে যেদিন সম্মুখীন হয়ে যায় উভয় সেনা দল অন্যদিকে কোরআশ কাফেলা নিরাপত্তা নিয়ে আবু সুফিয়ান বেশ সতর্ক ছিলেন কারণ গত কিছুদিন ধরে এমন কিছু ঘটনা ঘটেছে যা এর আগে কখনো ঘটেনি সে সময় মরুভূমির রাস্তা ধরে কাফেলা যাতায়াত ছিল বেশ ঝুঁকিপূর্ণ কোন আইন শৃঙ্খলা বাহিনী বা হাইওয়ে পুলিশ বলে কিছু ছিল না কাফেলা আক্রমণ করে সম্পদ লুটপাট ছিল নিয়মিত ঘটনা। আরবের সবগুলো গোত্রের কাফেলা মরুর নিরাপত্তাহীনতায় ভুক্ত। কিন্তু ব্যতিক্রম ছিল কুরায়েসদের কাফেলা তাদের কাফেলা কোন গোত্র আক্রমণ করত না কারণ আগে আমরা বলেছি পুরো আরব জুড়ে কুরাইশের বিশেষ মর্যাদা ছিল কারণ তারা ছিল কাবা ঘরের অভিভাবক কিন্তু মুসলিমদের উত্থানের সাথে সাথে এই সমীকরণ বদলে যায় মুসলিমরা কোরাইশদের কাফেলা আক্রমণ করার দুঃসাহস দেখায় আর তাই এবার আবু সুফিয়ান আগে থেকেই বেশ সতর্ক এর আগে ঘন ঘন বেশ কিছু কাফেলা আক্রমণ হওয়ায় আবুজাহেল তার লোকদের মুসলিমদের সম্ভাব্য আক্রমণ সম্পর্কে আগেই সাবধান করে দিয়েছিল আবু সুফিয়ান ও রসুল্লাহ সাল্লি সাল্লামের অবস্থান জানার জন্য গোয়েন্দা পাঠায় কাফেলা নিয়ে চলতে চলতে আবু সুফিয়ান বদরে পৌঁছে যায় বদর আর মদিনার দূরত্ব প্রায় দেড়শো কিলোমিটার আবু সুফিয়ানের ইন্টেলিজেন্স টিম খবর দিল তারা দুজনকে দেখেছে কিন্তু কারা এই দুইজন সম্ভবত তারা ছিলেন রসুল্লাহ সাল্লু আলী ওয়াস্লামের ইন্টেলিজেন্স টিমের সদস্য তালহা এবং জাইদ রাহু আনহোমা আবু সুফিয়ান যখন বদরে পৌঁছে জানতে পারল দুজন গোয়েন্দা চারপাশে ঘুরঘুর করছে তখন সেখানকার মাটিতে উটের বিষ্ঠা দেখতে পেয়ে তা হাতে নিয়ে গুঁড়ো করে পরীক্ষা করল সে এই বিষ্ঠা দেখে বুঝতে পারল যে এই বিষ্ঠা মদিনার খেজুর খাওয়া উটের বিষ্ঠা পুরো আরবের মধ্যে কেবল মদিনাতেই এত বেশি খেজুর উৎপন্ন হয় যে কেবল মদিনার লোকেরাই তাদের উটদের খেজুর খাওয়াবার সামর্থ্য রাখে বাঘীদের জন্য উটকে খেজুর খাওয়ানো ছিল রীতিমতো বিলাসিতা যাই হোক আবু সুফিয়ান বুঝে ফেলল রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম ও তার অনুসারীরা কাফেলা আক্রমণ করার জন্য আসছে সে কোরাইশদের বিশাল কাফেলা রক্ষা করার জন্য দুটো পদক্ষেপ নিল এক সে একটি অপরিচিত রুট ধরে যাবার জন্য রাখা দিল যেন মুসলিমরা তাদের খুঁজে না পায় দুই সে কোরাইশদের কাছে সম্ভাব্য আক্রমণের ব্যাপারে জরুরি ভিত্তিতে যোগাযোগ করল এবং কাফেলা রক্ষা করার জন্য অতিরিক্ত সাহায্য চেয়ে খবর পাঠালো। দামদামের মাধ্যমে সে কুরাইশদের একটি মেসেজ দিল যে যদি কোরাইশরা কাফেলা রক্ষার জন্য সেনা না পাঠায় তবে মুসলিমরা কাফেলা দখল করে নেবে এই সংবাদ দামদম আমর আল গিফারিকে দিয়ে পাঠানো হয়েছিল কিন্তু আশ্চর্যজনক সে মক্কায় পৌঁছবার আগেই মক্কায় এই বিষয়টি নিয়ে হইচই লেগে যায় আর সেটি হয়েছিল আতিকার স্বপ্নের মাধ্যমে আতিকা বিন্দু আবদুল মুতালিদ ছিলেন রসুল্লাহ সাল্লু আলহি ওসালামের ফুফু তিনি মক্কায় থাকতেন ঘটনার এই পর্যায়ে একরাতে তিনি একটি স্বপ্ন দেখেন আতিকা তখনও মুসলিম হননি তিনি মুসলিম হয়েছিলেন মক্কা বিজয়ের পর স্বপ্নে তিনি দেখলেন যে একটা লোক উঠে চড়ে দ্রুত মক্কার দিকে ধেয়ে আসছে এবং সে মক্কার অধিবাসীদেরকে চিৎকার করে ডাকছে তার উঠ প্রথমে কাবা ঘরের উপর এবং তারপর পাহাড়ের এক চূড়ার উপর গিয়ে দাঁড়াল তারপর সে কুরাইসদের সাবধান করে দিয়ে বলল তিন দিনের মধ্যে তোমরা ধ্বংস হয়ে যাবে কথা বলে লোকটি একটি পাথর নিয়ে পাহাড়ের চূড়া থেকে ছুড়ে মারল पाथरटी मक्कर मटीत पड़ा मात्र विस्फोरित हल मक्ति घर से आगा आतिका स्वप्न देखे आलाब्बास मुतलिब के बल्कि भैया अल्लाहर कसम आज रात एक स्वप्न देखे खूब भय लागसे विपद ना इसे पड़े तुम का কি স্বপ্ন দেখেছো তুমি আতিকা তার স্বপ্নের কথা ভাই আব্বাসকে জানালেন আব্বাস সব শুনে বললেন আপা এটা তো এক ভয়াবহ স্বপ্ন তুমি কাউকে এই স্বপ্নের কথা বলো না কিন্তু আব্বাস নিজেই তার বন্ধু ওয়ালিদে বিন ওদ্বাকে এই স্বপ্নের কথা বলে বসেন আবার এও বলে দেন যে ওয়ালিদ যেন কাউকে এই স্বপ্নের কথা না জানায় আবার ওয়ালিদ তার বাবাকে এই স্বপ্নের কথা বলে ফেললেন এই স্বপ্নের কাহিনীটা ছিল বেশ কৌতূহল উদ্দীপক তাই এভাবে এক এক করে এই স্বপ্নের কথা সারা মক্কায় ছড়িয়ে পড়ল এই স্বপ্ন মক্কায় এমন আলোড়ন তৈরি করল যে কুরাইশ নেতাদের মুখেও আলোচনা হচ্ছে আতিকার এই স্বপ্নের কথা আল আব্বাস বলেছেন সকালবেলা আমি ঘুম থেকে উঠে কাবা তাওয়াফ তাওয়ফ করতে গিয়ে দেখি সেখানে আবু জাহেল অন্যান্য কুরাইশ নেতাদের সাথে বসে আতিকার স্বপ্ন নিয়ে আলোচনা করছে আব্বাসকে দেখে আবু জাহেল বলল আবুল ফাজল তাওয়াফ শেষ করে এদিকে আসতো কথা আছে আবুল ফজল ছিল আব্বাসের কুনিয়া তাওয়াফ শেষ করে আব্বাস তাদের সাথে আলোচনা যোগ দিলেন আব্বাস তখনও মুসলিম হননি তবে মুসলিমদের প্রতি তিনি সহানুভূতিশীল ছিলেন আবুজাহেল আব্বাসকে ব্যঙ্গাত্মকভাবে জিজ্ঞেস করল আচ্ছা আব্বাস তা কতদিন ধরে তোমাদের পরিবারে এই মহিলারবি আছে বলতো শুনি আর এসব কথাবার্তা সে কতদিন ধরে বলছে কোন সব কথাবার্তা আব্বাস জানতে চাইলেন ওই যে আতিকা একটা স্বপ্ন দেখেছে না সে কথা বলছি কোন স্বপ্ন দেখেছি সে আব্বাস জানতেন আবু জাহেল কিসের কথা বলছে জানতে এইবার আবু জাহেল আরো ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল তোমরা যার আব্দুল মুতালিবের পরিবার তোমাদের পরিবারে একটা পুরুষ নবী তো আছেই তাতেও দেখি তোমাদের মন ভরছে না এখন দেখছি তোমরা একটা মহিলা নবী বানিয়ে নেছো। পুরুষ নবী বলতে আবু জাহেল আল্লাহ রসুল্লিহলামের কথা ইঙ্গিত করছিল কারণ আল্লা রসুল তার চাচা আব্বাস তারা ছিলেন একই পরিবারের অপেক্ষা করে দেখবা এর মধ্যে সে যা বলেছে যদি সত্যি না হয় তাহলে তোমাদেরকে আরবের সবচেয়ে বড় মিথ্যুক বলে লিখিত ঘোষণা জারি করা হবে বুঝেছ নিজের মান সম্মান বাঁচানোর জন্য আব্বাস পুরো ঘটনা অস্বীকার করে বললেন না আতিকা তখন স্বপ্ন দেখেনি পুরো বিষয়টা আব্দুল মুতালি পরিবারের জন্য খুব অপমানজনক ছিল আব্বাস বাড়িতে ফিরে এলে এবার তাকে পেল আব্দুল মুতালি পরিবারের মহিলা সদস্যরা আব্বাসের নিরাপত্তা দেখে তারা তার উপর খুব রেগে গেল এবং তার উপর এক চোট নিল তারা তাকে বলল তোমার মুখের উপর ওই বেদ বড় লোকটা তোমার পরিবারের পুরুষদের অপমান করলো মহিলাদের অপমান করলো আর তুমি কিছুই বললে না শুধু শুনেই গেলে তোমার কি এসব কথা একটু গায়ে লাগল না আব্বাস তখন বললেন শোনো মুখের ওপর আমাকে কেউ এসব কথা বলবে আর আমি সেসব মেনে নেব এমন মানুষ আমি নই কিন্তু সে আগে কখনো আমার সাথে এমন আচরণ করেনি তবে আমি কথন করে বলছি আমি তার কথার উচিত জবাব দেবই আর এরপর যদি সে আবার তোমাদের সম্পর্কে এরূপ কথা বলে তবে আমি তাকে ছাড়ব না তিন দিন পর আব্বাস হারামে গিয়ে আবু জাহেলের পাশ দিয়ে হেঁটে গেলেন যাতে আবু জাহেল তাকে ডাক দেয় আর এ সুযোগে তিনি আবু জাহেলের দুর্ব্যবহারের প্রতিশোধ নিতে পারেন আল আব্বাস বর্ণনা করেন আতিকার স্বপ্ন দেখার পর তৃতীয় দিন সকালের কথা এই ভেবে আমার মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছিল যে আমি কেন বেটা আবু জাহেলকে সেদিন কোনো কথা না শুনিয়েই ছেড়ে দিলাম মসজিদে গিয়ে আবু জাহেলকে দেখলাম তাকে দেখে মনে মনে ভাবছি আজকে তাকে কথা শুনিয়ে ছাড়ব এই ভেবে আমি তাঁর দিকে এগোচ্ছি আবুজাহাল ছিল বাঘুলোক ধারালো তার চেহারা তীক্ষ্ণ তার কণ্ঠস্বর আর শানিত তার চাহনি কিন্তু দেখলাম সে মসজিদের দরজার দিকে দৌড়ে আসছে মনে মনে ভাবলাম কি ব্যাপার এই লোকের হল কি সে কি আমার উদ্দেশ্য বুঝতে পেরে ভয় এরকম করছে ঘটনা আসলে ভিন্ন রকম ছিল সে এমন একটা কিছু শুনে ভয় পেয়েছে যা আমি তখনও শুনতে পাইনি সে শুনেছিল দমদম এবং আমর আল গিফারের চিৎকার সে চিৎকার করে বলছিল কোরাইসরা কাফেলা গেল কাফেলা গেল কালাহ আতার লোকেরা আবু সুফিয়ানের কাছে রাখা তোমাদের সম্পদ দখল করার জন্য আসছে আমার মনে হয় না তোমরা তা বাঁচাতে পারবে সাহায্য চাই সাহায্য এই দামদামকেই আবু সুফিয়ান জরুরি সংবাদ সহ পাঠিয়েছিল সে আতিকার স্বপ্নের তিন দিন পর মক্কায় এসে পৌঁছায় আর সে আসে খুব ড্রামাটিক একটা ভঙ্গিমায় মক্কায় এসে সে উঠ থেকে নেমে উটের নাক কেটে ফেলে আর লাগামটি নিচে নামিয়ে নিজের জামা টেনে ছেড়ে ফেলে এবং চিৎকার করতে থাকে তার এই আজব কর্মকাণ্ড পুরো ঘটনা প্রবাহে বিশেষ একটা মাত্রা যোগ করলো। এই দৃশ্য দেখে মক্কার সবার তখন দিশেহার অবস্থা আব্বাস বলেন এই ঘটনার পর সবাই ব্যক্তিগত আক্রোশের কথা ভুলে গেল তখন সবার মনোযোগ একটি দিকে কেন্দ্রভূত হল কাফেলাকে কিভাবে বাঁচানো যায় কাফেলা রক্ষা করার জন্য কোরাইশের লোকেরা এভাবেই পুরো আমরা একটু আগেই বলেছি আবু সুফের কাফেলা বাঁচানোর জন্য একটি ভিন্ন পথে কাফেলাটি ফিরিয়ে আনার চেষ্টা করে যেন মুসলিমরা কাফেলার অবস্থান সম্পর্কে জানতে না পারে তার এই বুদ্ধিটি কাজে লাগে সে তার কাফেলা নিয়ে জুফা পর্যন্ত চলে আসে এবং জুফা পৌঁছাবার পর সে নিশ্চিত হয় যে তার কাফেলা মুসলিমদের নাগালের বাইরে চলে গেছে মুসলিমদের হাত থেকে ক্রয়েশদের কাফেলা নিরাপদ তাই সে ক্রয়েশদের খবর পাঠালো যে কাফেলা এখন নিরাপদ অতিরিক্ত সেনাবাহিনী বা রিএনফোর্সমেন্ট পাঠানোর প্রয়োজন নেই কিন্তু আবু জাহেল তাতে রাজি হল না সে বলল আল্লাহর কসম বদরে বোঝানোর আগে আমরা ফিরে যাব না তারা কাফেলা রক্ষা করার জন্য মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল কিন্তু কাফেলা নিরাপদ এই খবর পাওয়ার পরেও তারা যুদ্ধের সিদ্ধান্তের ব্যাপারে অটল থাকে মুসলিমদের শেষ করে দেয় ছিল তাদের উদ্দেশ্য যুদ্ধের উন্মাদনায় তারা এতটাই মেতে ওঠে যে কাফেলা নিরাপদে ফিরে আসা সত্ত্বেও তারা যুদ্ধে যাবার সিদ্ধান্তেই অটল থাকে বদলে প্রতিবছর আরবরা মেলার আয়োজন করত আর সেখানে বেচা কেনা করত আবুজাহ যেতে যেতে সবাইকে বলছিল আমরা সেখানে যাব তিন দিন ধরে উৎসব করব। উট করব মত খাব আর গায়িকারা আমাদের জন্য গান বাজনা পরিবেশন করবে বেদইনরা আমাদের অভিযান ও উৎসব সম্পর্কে জানবে তারা আমাদের সম্মান করবে চলো আমরা এগিয়ে যাই প্রশ্ন আসতে পারে কেন ক্রাইসরা তাদের একটি কাফেলার জন্য মুসলিমদের বিরুদ্ধে এত বড় একটি অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা তো শুধু কাফেলাকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় সামরিক সহায়তা পাঠালেই পারত একটি কাফেলা রক্ষা করার জন্য মুসলিমদের উপর সর্বাত্মক সামরিক হামলায় যাওয়ার প্রয়োজন ছিল না আর এছাড়াও কাফেলাকে নিরাপদে ফিরিয়ে আনতে আবু সফিয়ান সক্ষম হয়েছিল এর উত্তরে আল্লাহ বলছেন আবু জাহেলে মূল উদ্দেশ্য ছিল কুরাইশদের শক্তি সামর্থ্যের প্রদর্শনী দেখানো আল্লা সুফানের সাতচল্লিশ নম্বর আয়তে বলেন وَلَا تَكُونُوكَ الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارِهِمْ بَطَرًا وَرِآءَ النَّاسِ وَيَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ وَاللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ أَرْتُمْ لَا تَعْدَرْ مُتُهُونَا যারা তাদের ঘর থেকে অহংকার ও লোক দেখানোর উদ্দেশ্যে বের হয়েছে এবং আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে আর তারা যা করে আল্লাহ তা পরিবেশন করে আছেন কোরআষদের কাঠেলায় কেউ হামলা করবে এটা ছিল তাদের আভিজাত্য আর মান মর্যাদার উপর একটা বড় আঘাত তাদেরকে চ্যালেঞ্জ করার কেউ সাহস দেখাবে এমন কোন রাজনৈতিক শক্তিকে তারা আরবে থাকতে দেবে না এটাই ছিল তাদের দম্ভ তারা তাদের সামরিক শক্তির প্রদর্শনের মাধ্যমে অন্যান্য গোত্রগুলোকে একটি মেসেজ দিতে চাচ্ছিল যে কোরাইশদের সাথে তোমরা কখনো পেরে উঠবে না তাদের সাথে যুদ্ধ করার কথা চিন্তাও করো না বস্তুত প্রত্যেক জালিম অপশক্তি এভাবেই চিন্তা করে তারা তাদের ক্ষমতার ভয় দেখিয়ে সবাইকে দাবি রাখতে চায় মুসাল্লাম ও বন ইসরায়েলকে দমন করার জন্য ফিরাউন তার সমস্ত সেনাবাহিনীকে তার ক্যান্টনমেন্ট থেকে বের করে এনেছিল অথচ নিরস্ত্র বন ইসরায়েলকে দমন করার জন্য এর কোনো প্রয়োজন ছিল না তবু তারা পুরো সেনাবাহিনীকে বের করে এনেছিল আর আল্লাহ তাদের পুরো বাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে ধ্বংস করেন প্রয়োজনের চাইতে অধিক শক্তি প্রদর্শনী দেখানো এটা প্রত্যেক সাম্রাজ্যবাদী এই অভ্যাসের কারণে তাদের ধ্বংস ত্বরান্বিত হয় কোরাইশ নেতৃবৃন্দের বড় অংশই বদরের প্রান্তরে যুদ্ধে যাবার জন্য সিদ্ধান্তে একমত হয় তবে বনজদোহরা এবং বন আদি এই দুটি গোত্র ব্যতিক্রম ছিল কাফেলা নিরাপদ হয়ে যাবার পরেও অভিযানে বের হবার ব্যাপারে তারা সম্মত ছিল না এবার ঘুরে আসা যাক মুসলিম শিবির থেকে রসলুল্লা সাল্লু আলিহাস্লাম জানতে পারলেন কুরাইশদের কাফেলা তাদের হাত হয়ে গেছে কিন্তু কুরাইশরা মুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে রসুলুল্লাহসাল্লু আলিহুয়া হাতে তখন দুটো অপশন এক তার সাথে যারা আছে তাদের নিয়ে তিনি যুদ্ধে মোকাবেলা করবেন এবং দুই মদিনায় ফিরে যাবেন কিন্তু মদিনা থেকে অতিরিক্ত সেনা সহায়তা পাঠানোর সময় ছিল না আলহাম সব সময় তার সাহাবিদের সাথে সুরা অথবা পরামর্শ করতেন মদিনা থেকে মুসলিমরা এসেছিল কাফেলা আক্রমণের প্রস্তুতি নিয়ে যুদ্ধের প্রস্তুতি মুসলিমদের ছিল না তাই নবীজ সাল্লু আলিহাস্লাম এই অভিযানের ব্যাপারে আলোচনা করার জন্য সাহাবাদের সাথে পরামর্শ করতে বসলেন জানতে চাইলেন কে কি ভাবছে আবুকর আহ এবং অমর রানহ এই যুদ্ধে কোরাইশের মুখোমুখি হবার পক্ষে মত দিলেন এরপর দাঁড়ালেন মিকদাদ তিনি বললেন ইয়া রসুল্লাহ আল্লাহওয়াজাল আপনাকে যে কাজে নির্দেশ দিয়েছেন আপনি তার জন্য অগ্রসর হন বনে ইসরায়েল তাদের নবী মুসাকে বলেছিল মুসা তুমি তোমার রবকে নিয়ে যুদ্ধ করো আমরা এখান থেকে নড়ছি না কিন্তু আমরা আপনাকে কখনোই এমন কথা বলবো না আমরা যুদ্ধ করবো আপনার সামনে থেকে আপনার পেছন থেকে আপনার ডানে দাঁড়িয়ে এবং আপনার বামে দাঁড়িয়ে আপনি আপনার রবকে নিয়ে যুদ্ধে অগ্রসর হন আমরাও আপনার সাথে আছি মেঘদাদ রাজ আনহুর এই কথাগুলো সবার মনে অন্যরকম একটা আলোড়ন তৈরি করল আবদুল্লাহবেন মাসুদ রাজিয়াল আনহু তার কথাগুলো এত ভালো লেগেছিল যে তিনি বলেন মেঘদাদের মধ্যে আমি সেদিন এমন কিছু দেখেছিলাম আমার মনে হয়েছিল দুনিয়ার সব কিছুর চাইতে বুঝি মেঘদাদের সঙ্গ পাওয়াটা বেশি দামি মিকদাদের মধ্যে এই দৃঢ়তা দেখে আল্লাহ রুসুল্সাল্লাহু আলী আসাল্লামের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে গেল তিনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন কিন্তু আবু বকর অমার মিকদার রদিয়াল্লা আনহুম এরা প্রত্যেকে ছিলেন মোহাজির সাহাবি আল্লাহ রসুলসাল্লু আলিহাস্লাম মোহাজির সাহাবিদের রেসপন্সে খুব খুশি হয়েছিলেন কিন্তু সেটা যথেষ্ট ছিল না তাই তিনি আবার বললেন তোমরা আমাকে পরামর্শ দাও আবুবর আর ওমারের মতো সাহাবিদের মত জানার পরেও পরামর্শ কারণ আনসারদের সাথে তার চুক্তি ছিল আনসাররা নবীজিৎসাল আলিবাস্লামকে রক্ষা করার জন্য মোদিনার ভেতরে কোনো যুদ্ধ হলে তারা সেই যুদ্ধে অংশ নেবে মোদিনার বাইরে যুদ্ধে যেতে তারা আইনগতভাবে বাধ্য ছিলেন না আর এই কারণেই নবীজ সাল্লাহ আলী আসালাম স্পষ্টভাবে জানতে চাচ্ছিলেন যে মোদিনার বাইরে এরকম একটি যুদ্ধে আনসাররা অংশ নেবেন কিনা বিষয়টি বুঝতে পারলেন সা আদিবেন মাজ রাজু তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি বোধ হয় আমাদের মত জানতে চাইছেন তাই না রাসুল্লাহ সাল্লাহু আলাই বললেন হ্যাঁ তাই এরপর সাবেন মাজ বললেন হে আল্লাহ রসুল আমরা তো আপনার উপর ইমান এনেছি এবং আপনার দাওয়াতকে সত্য বলে মেনে নিয়েছি আমরা সাক্ষ্য দিয়েছি যে বিধান আপনি নিয়ে এসেছেন তা সত্য আর এই প্রত্যয়ের ভিত্তিতে আমরা সাক্ষ্য দিয়েছি যে আমরা আপনার নির্দেশ মানব এবং আনুগত্য করব আল্লা র আপনি যা ভালো মনে করেন তাই করেন আমরা আপনার সাথে আছি থাকব আল্লাহর কসম করে বলছি যদি আপনি আমাদের সঙ্গে নিয়ে সমুদ্রেও ছাপিয়ে পড়েন তাহলে আমরাও আপনার সাথে ছাপিয়ে পড়ব আমাদের একটি লোকও আপনার পেছনে পড়ে থাকবে না আগামীকাল যদি আপনি আমাদের সাথে নিয়ে শত্রুদের মোকাবেলা করতে চান তবে তাতে আমাদের কোন আপত্তি নেই আমরা যুদ্ধে ধৈর্যশীল এবং শত্রুদের মোকাবেলায় অবিচল আশা রাখি আল্লাহ আপনাকে আমাদের এমন কৃতিত্ব দেখানোর সুযোগ দেবেন যে আপনার চোখ জড়িয়ে যাবে আপনি আল্লাহর রহমতের উপর নির্ভর করে আমাদের নিয়ে এগিয়ে চলুন ইয়া রসুল্লাহ একথা শুনে রসুল্লাহ সাল্লু আলহিম খুব খুশি হলেন এবং খুব উৎসাহবোধ করলেন আনসারা চাইলে বলতে পারতেন যে রসুলের সাথে তাদের চুক্তি হয়েছিল ব্যাপারে। কিন্তু তারা সেটা বলেননি বরং তারা সেটা ছিলেনার ভেতরে বা বাইরে রসুল্লাহ আলী হোসালাম সেটাই মনে মনে চাচ্ছিলেন কিছু ঘটনা ঘটে এই ঘটনাগুলো সম্ভবত কোরাইসদের সাথে যুদ্ধে মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়ার আগেই ঘটেছিল যেমন কিছু সংখ্যক সাহাবাকে যুদ্ধ করার মতো বয়স না হয়। এদের মধ্যে ছিলেন আবদুল্লা আলবার শুধু তাদেরকে নেন যারা জিহাদে যেতে প্রবলভাবে উৎসাহী ছিল ইসলামের প্রথম যুগের এই যোদ্ধাদের একটি দিক বিশেষভাবে উল্লেখযোগ্য তা হল তারা আদর্শিকভাবে এতটাই অনুপ্রাণিত ছিলেন যে তারা নিজ প্রেরণায় যুদ্ধে অংশ নিতে মুখিয়ে থাকতেন অন্যদিকে বর্তমান যুগের অধিকাংশ সেনাবাহিনীতে সৈন্যরা যুদ্ধ করে মূলত বিভিন্ন সেবা ও অর্থের আশায় তারা যুদ্ধকে নিচক চাকরি হিসেবে দেখে সুযোগ পেলেই বা পরিস্থিতি একটু কঠিন হলেই তারা যুদ্ধ থেকে পালিয়ে যায় একটি বর্ণনা থেকে জানা যায় যাদের বয়স চোদ্দ বছরের নিচে ছিল তাদেরকে মদিনায় পাঠিয়ে দেওয়া হয় এই সংখ্যাটি থেকে আমরা একটা ধারণা করতে পারি যে সেই সমাজে পুরুষরা কত অল্প বয়সে ম্যাচুরিটি বা পরিপক্কতা লাভ করত আমাদের সময়কে আমরা যতই আধুনিক আর ফাস্ট বলে দাবি করি না কেন মানসিক পরিপক্কতার দিক দিয়ে যে আমরা পিছিয়ে আছি সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের সময়ে ১৮ বছর বয়সকে বয়স্কে প্রাপ্তবয়স্ক হবার বয়স হিসেবে ধরা হয় আর মদিনার ইসলামী সমাজে চোদ্দ বছর হলেই একজন পুরুষ জিহাদে অংশ নেয়ার জন্য শারীরিকভাবে সমর্থ বলে গণ্য হত বদরে এই যুদ্ধে অংশ নিয়েছিল কেবল মুসলিমরা মুসলিম বাহিনীতে কোনো মোস্রিক অংশ নেয়নি আয়সারদ আহ বর্ণনা করেন আল্লাহ রসুল বদরের দিকে যাত্রা করলেন তিনি যখন মদিনা থেকে চার মাইল দূরে হার ওয়াবারাতে পৌঁছলেন তখন এক লোক তার কাছে আসলো। লোকটি বীরত্ব সাহসিকতার জন্য বেশ সুপরিচিত ছিল রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের সঙ্গীরা লোকটিকে দেখে বেশ খুশি হলেন লোকটি বলল আমি এসেছি তোমাদের সাথে যেতে এবং যুদ্ধলব্ধ সম্পদ লাভ করতে রসুল্লাহ সাল্লু আলি আসসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহ ও তার রসুলকে বিশ্বাস করো সে বলল না তখন রসুল্লাহ সাল্লি হাসাল্লাম বললেন তাহলে তুমি ফিরে যাও আমি কোনো মুর্শিকের কাছ থেকে সাহায্য নেব না এরপর সে চলে গেল আমরা যখন সাজারায় পৌঁছলাম তখন আবার লোকটি দেখা মিলল সে আবার একই প্রস্তাব দিল এবং রসুল্লাহ সাল্লু আলী হাসলাম তাকে একই কথা বললেন তুমি ফিরে যাও আমি কোনো মুর্শিকের কাছ থেকে সাহায্য নেব না এরপর লোকটি আবার বাইদায় এসে রসুল্লাহকে নাগালে পেল রসুল্লাহ তাকে একই প্রশ্ন আবার জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহ ও তার রসলে বিশ্বাস করো এবারে সে বলল হ্যাঁ করি তখন তাকে বললেন ঠিক আছে তুমি আমাদের সাথে এখানে একটা বিষয় সবে সবেমাত্র মুসলিম হওয়া এক ব্যক্তি জিহাদে অংশ নিয়েছে এলম কিংবা তস্কিয়া কিংবা তার্বিয়ার অভাবে তাকে জিহাদে যেতে বারণ করা হয়নি এই যুদ্ধে আমরা দুজন মুসলিমের কথা জানি যারা ইচ্ছা থাকা সত্ত্বেও অংশ নিতে পারেননি তারা হলেন হুজফা বিন ইয়ামান এবং তার পিতা ইয়ামান বিন হাকাম তারা বদলে অংশ নিতে চেয়েছিলেন কিন্তু ক্রাইশদের সাথে চুক্তির কারণে তাদেরকে মদিনায় রেখে যাওয়া হয় এদের দুজনকে কুরাইশরা একবার আটক করে এবং হত্যার পরিবর্তে কুরাইশরা বলে আচ্ছা এদের থেকে ওয়াদা নেয়া হোক যাতে তারা আমাদের সাথে যুথে লিপ্ত না হয় খেয়াল করে দেখুন ওনারা মুহাজিদ ছিলেন না এবং মক্কা কিংবা মদিনার অধিবাসীও ছিলেন না জাহিলিয়ার সময় তিনি মদিনায় আসেন এবং তিনি ও তার পুত্রসহ সাহাবি হন সুতরাং তারা একটা পরিস্থিতি শিকার এবং এজন্য কুরাইশা তাদের বলে যে আমরা তোমাদের হত্যা করব না কিন্তু তোমাদের অঙ্গীকার করতে হবে যে তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না যখন রসল সাল্লাসাল্লাম কথা শুনলেন তখন তাদেরকে বতরের যুদ্ধে যেতে নিষেধ করলেন এবং কুরাইশদের বিরুদ্ধে যে কোনো যুদ্ধে যাবার জন্য নিষেধ করলেন এতেই প্রমাণ হয় যে একজন মুসলিম যে কোনো পরিস্থিতিতেই তার অঙ্গীকার রক্ষা করবে এবং চুক্তি অবশ্যই রক্ষা করবে বদরের যুদ্ধের সময় মুসলিমদের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না তাই তিনজন সাহাবীর জন্য একটি করে উঠ বরাদ্দ ছিল তারা পালাক্রমে উঠের পিঠে চড়তেন অন্যান্যদের মতো রসুল্লাহ সাল্লু আলিয়াসলাম দুইজন সাহাবির সাথে একটি উঠ ভাগাভাগি করে চড়তেন যে দুজন সাহাবি তার সাথে উট শেয়ার করেছিলেন তারা হলেন আলী ইবেন আবু তালিব এবং আবুল লুবাবার আনহমা চলতে চলতে যখন তাদের পালা আসতো তখন তারা নিজেরা না চড়ে রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামকে চড়ার জন্য অনুরোধ করতেন তখন রসুল্লাহ তাদেরকে বলতেন তোমরা আমার চেয়ে শক্তিশালী নও আর আমিও তোমাদের মতো আল্লাহর কাছে পুরস্কারের প্রত্যাশী এই ছোট্ট কিন্তু অসাধারণ ঘটনাটি দেখিয়ে দেয় রসুল্লাহ সাল্ল্লাহু আলী কোন সাধারণ মিলিটারি জেনারেল ছিলেন না তিনি ছিলেন আল্লাহর প্রেরিত রসুল শ্রেষ্ঠ একজন সাধারণ মিলিটারি কমান্ডার কখনোই তার সৈনিকদের সাথে তার একটা বাহন শেয়ার করার কথা ভাবতে পারে না কিন্তু আল্লাহ রসুল সাল্লাম তাই করে দেখিয়েছেন যখন অন্যদের পালা এসেছে তিনি উঠ থেকে নেমে নিজের পায়ে হেঁটেছেন আল্লা রসুল সাল্লু আলহিহাস্লাম যদি পুরো সময়টা জোরেও উটের পিঠে চড়তেন সেটা খারাপ কিছু ছিল না কারণ আলী এবং আবুলুবাবা রাদ আনহুমা আন্তরিক ভাবেই চাচ্ছিলেন আল্লাহ রসুল যেন উটের পিঠে পুরো সময়টা জুড়ে থাকেন কিন্তু আল্লাহ কোনো কাজের পুরস্কারই হাতছাড়া করতে চাননি আপাত দৃষ্টিতে যে কাজটি ছোট সেই কাজের পুরস্কার থেকেও নবীজ সাল্লাহ আলিহাস্লাম নিজেকে বঞ্চিত করতে চাননি আর তাই তিনি বলেছেন তোমাদের মতো আমিও আল্লাহর কাছে পুরস্কারের প্রত্যাশী তিনি আলী রাজি আল আহকে বলেছেন তোমরা আমার চেয়ে শক্তিশালী নও আমরা আগেই বলেছি কোরাইশদের যুদ্ধে বের হবার কোনো প্রয়োজন ছিল না তাদের কাফেলা ইতোমধ্যেই নিরাপদ স্থানে পৌঁছে গেছে কিন্তু তবুও তারা নিজেদের অধ্যত্ব আর অহংকার প্রকাশের জন্য বের হয়েছিল তারা তাদের শক্তি সামর্থ্য নিয়ে দম্ভ করছিল এদিকে সাহাবিরা যখন জানতে পারলেন কুরাইশা তাদের আক্রমণ করার জন্য এগিয়ে আসছে তখন তারাও দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নিলেন তারা মুশ্রিকদের মোকাবেলা করবেন তবে সবাই এই যুদ্ধে অংশ নিতে মানসিকভাবে প্রস্তুত ছিল না কারণ তারা মদিনা থেকে বের হয়েছিলেন কাফেলা আক্রমণ করতে বিশাল বাহিনীর সাথে লড়বার জন্য নয় তাদের এই মনের কথা গোপন থাকলেও আল্লাহ তা কোরআনে প্রকাশ করে দেন কোরআনে এই যুদ্ধের কথা বর্ণিত হয়েছে যুদ্ধের কথা বর্ণিত হয় ইতিহাস গ্রন্থেও কিন্তু পার্থক্য হলো এই যে একজন ইতিহাসবেত্তা শুধু তাই লেখেন যা তিনি উপলব্ধি করেছেন বাইরে থেকে দেখেছেন কিন্তু কার মনে কি আছে তা তিনি জানেন না কিন্তু আল্লাহতালা তা জানেন তাই বদরের যুদ্ধের প্রসঙ্গে আল্লাহতালা বলছেন যেমন করে আপনাকে আপনার রব ঘর থেকে বের করেছেন ন্যায় ও সৎ কাজের জন্য অথচ ইমানদারদের একটি দল তাতে সম্মত ছিল না সুরা আনফাল আয়াত পাঁচ কিছু কিছু সাহাবি এই যুদ্ধে অংশ নিতে ইচ্ছুক ছিলেন না তারা কিন্তু মুনাফিক ছিলেন না তারা ছিলেন একটি অপছন্দনীয় বিষয় আর মুসলিম বাহিনী হিসেবে এটি ছিল তাদের প্রথম যুদ্ধ যুদ্ধকে অপছন্দ করা মানুষের স্বাভাবিক প্রবৃতি আল্লাহতালা বলেন তোমাদের উপর যুদ্ধ ফরস করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দ নয় অথচ তোমাদের জন্য কল্যাণ কর আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দ নিয়েও অথচ তোমাদের জন্য অকল্যাণ কর বস্তুত আল্লাই জানেন তোমরা জানো না বাকারা আয়াত দুশো দেখা যাচ্ছে একজন মুমিনেরও যুদ্ধ অপছন্দ হতে পারে কিন্তু তাও আল্লাহ তাদেরকে মমিন বলে সম্বোধন করেছেন একজন ইমানদার ব্যক্তি কোনো ভালো কাজে ইতস্তিত করতেই পারে সেটা কোনো সমস্যা না যদি তার ইমান দুর্বলতার উপর জয়ী হয় হজে যাবার জন্য কিংবা ফজরে ঘুম থেকে উঠতে গড়িমসি করলেও সেটাকে যদি শেষ পর্যন্ত কাটি ওঠা যায় তাহলে তাতে তেমন কোন সমস্যা নেই সুরা আনফালের সেই আয়াতে জিহাদে যেতে না চাওয়া মুমিনদের কথা উল্লেখ করে পরের আয়াতে আল্লাহ আসদবাজল বলেন يجادلونك في الْحَقِّ بَعْدَ مَا تَبَيَّنَ كَأَنَّمَا يُسَاقُونَ إِلَى الْمَوْتِ وَهُمْ বো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 সত্য স্পষ্ট হওয়ার পরেও তারা তোমার সঙ্গে বাদানুবাদে লিপ্ত হয়েছিল তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল যে তারা যেন চেয়ে দেখছিল যে তাদেরকে মৃত্যুর দিকে তাড়িয়ে নেয়া হচ্ছে স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দুটি দলের মধ্যে একটি তোমরা পাবে আর তোমরা চেয়েছিলে যেন নিরস্ত্র দলটি তোমরা লাভ করো আর আল্লাহ চেয়েছিলেন তার বাণী দ্বারা সত্যকে সত্য সত্যরূপে প্রতিষ্ঠিত করতে আর কাফিরদের জ্বর কেটে দিতে যাতে তিনি সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করেন আর মিথ্যে প্রমাণিত করেন। যদিও তা পাপীদের কাছে নয় আনফাল আয়াত ছয় থেকে আট এই আয়াতে আল্লাহ মুসলিমদের মনের কথা প্রকাশ করে দিচ্ছেন তিনি বলছেন তোমরা চাচ্ছিলে কণ্টকহীন বাধা বিপত্তিহীন কাফেলাটি যেন তোমাদের ভাগে আসুক অর্থাৎ মুসলিমরা চেয়েছিল মুহাজিদদের অর্থ কাফেলা কাফেলা আক্রমণ করা ছিল সহজ টার্গেট তুলনামূলক ঝুঁকিহীন আর এটাই ছিল তাদের পরিকল্পনা কিন্তু আল্লাহ তালারও পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা ছিল আরও ব্যাপক আর আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হয় মুসলিমরা চেয়েছিল নিছক কাফেলা আক্রমণ করে সম্পদ নিয়ে যেতে তারা বড় কোনো যুদ্ধে জড়াতে চায়নি কিন্তু আল্লাহ চাননি এই যুদ্ধ হোক নিছক মুহাজিদদের সম্পদ ফিরে পাওয়ার যুদ্ধ তিনি চেয়েছেন আরো বড় কিছু তিনি চেয়েছেন এই যুদ্ধে হক ও বাতিলের আদর্শ মুখোমুখি হোক আর এই যুদ্ধের মাধ্যমে তিনি হককে জয় করবেন আর মিথ্যাকে পরাজিত করবেন তিনি পরিস্থিতি এমনভাবে বদলে দেন যে মুসলিমদের এই যুদ্ধে অংশ নেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আর এই কারণেই এই দিনকে বলা হয় ইয়াওমালফুর কান বা সত্য মিথ্যার পার্থক্যকারী দিন এবার ঘুরে আসা যাক কোরাইসের ক্যাম্প থেকে কোরআশা মুসলিমদের উচিত শিক্ষা দেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা শুরু করে একদিনের মধ্যে কোরআষা সবচেয়ে বড় সেনা দল নিয়ে যাত্রা শুরু করে কোরআসদের প্রত্যেকটি ঘর থেকে কেউ না কেউ যুদ্ধে অংশ নেওয়ার জন্য বের হয় যেমনটা আমরা দেখেছি আধিকার স্বপ্নে একটা পাথর মক্কার প্রতিটা ঘরে এসে আঘাত হেনেছে যদিও বিশাল সৈন্য সামন্ত আর ব্যাপক প্রস্তুতি নিয়ে কোরআশরা ময়দানের দিকে অগ্রসর হয় তবু তাদের মধ্যে কিছুটা বিভক্তি সুর দেখা যাচ্ছিল এই যুদ্ধের মূল হতা ছিল আবু জাহেল এই যুদ্ধে যাবার জন্য সে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে কোরাইশনের মাঝে ইসলাম বিদ্বেষী উন্মাদনা ছড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে সচল ভূমিকা পালন করেছিল এই আবু জাহেল কিন্তু আরেক ইসলাম বিদ্বেষী আবুল হাব যে ছিল আল্লাহ রসুল সাল্লু আলি আসলামের চাচা সে এই যুদ্ধে যেতে আগ্রহী ছিল না সে নিজে এই যুদ্ধে না গিয়ে তার পক্ষে আরেকজনকে পাঠায় আল আজই বিন হিসাম নামের এক লোক আবুল আহবের কাছ থেকে চার হাজার দীরহামের ঋণ নিয়েছিল সে আল আসিকে বলে তুমি আমার পক্ষ হয়ে এই যুদ্ধে অংশ নাও আমি তোমাকে তাহলে এই ঋণ মাফ করে দেব আবুল হবের যুদ্ধে না যাবার কারণ কি এর কারণ সম্ভবত এটাই যে সে ছিল কোনো হাসিম গোত্রের সদস্য আর আল্লা রসুলসাল্লু আলি ওসাল্লাম তাই সে হয়তো নিজ গোত্রের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাইছিল না কারণ আরবে নিজ গোত্রের বিরুদ্ধে অবস্থান নেয়া বা তাদের সাথে যুদ্ধ করাটা ছিল একটা ট্যাবু সে আল্লাহ রসুল সাল্লাহ আলহামের বার্তার ঘোর বিরোধী ছিল তবে সম্ভবত যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলকে সে সরাসরি মোকাবেলা করতে চায়নি আর তাই আবুল আহাব বদরে অংশ নেয়নি এই একই কারণে আর বেশ কিছু প্রভাবশালী কোরাইশ নেতা বদরে অংশ নিতে আগ্রহী ছিল না অনেকেই মেনে নিতে পারছিল না যে চাচা হয়ে কিভাবে ভাতিচার বিরুদ্ধে অস্ত্র ধরবে তারা বাবা হয়ে ছেলের বিরুদ্ধে কিংবা ভাই হয়ে ভাইকে হত্যা করবে আসাবিয়া বা গোত্রপ্রীতির কারণে অনেক কোরআস এই যুদ্ধে যেতে আগ্রহী ছিল না তারা চাচ্ছিল অন্যরা মুসলিমদের সাথে যুদ্ধ করে পরাজিত করু আর তারা নিজেরা এর মধ্যে চড়াবে না যেমন উদ্বা এ হাকিম এবেন হিজাম এই লোকগুলো যুদ্ধে যাওয়ার বিরোধী ছিল উদ্বা এবেন রাবিয়া ময়দানে পৌঁছে যাওয়ার পরেও এই যুদ্ধকে থামানোর জন্য চেষ্টা করেছিল সে কোরাইশদের বারবার বুঝিয়ে সুঝিয়ে মক্কায় ফিরিয়ে চেষ্টা করে কিন্তু আবু জাহেলের এই যুদ্ধের পক্ষে এত শক্তিশালী ন্যারেটিভ তৈরি করেছিল যে উৎপার প্রচেষ্টায় কোনো কাজ হয়নি আবুজাহেল তাকে এমনভাবে খেপিয়ে তুলতে সক্ষম হয় যে উৎপা এই যুদ্ধে অংশ নেয় উৎপার ঘটনাটি আমরা পরবর্তী পর্বে আলোচনা করব হাকিম হেজাম কৌশলে এই যুদ্ধকে এড়ানোর চেষ্টা করে তবে আবুজাহেলের উন্মাদনার সামনে সকল যুক্তি আর কূটনৈতিক চাল বৃথা কেউ যুদ্ধে যাবার প্রতিবাদ করলে আবু জাহেল তাকে এমনভাবে অপমান করত যে সে আর মুখ খোলা সাহস পেত না বরং নিজেকে কিছু একটা প্রমাণ করার জন্য যুদ্ধে যাবার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল যেমন উমাইয়া বিন খালাফের সাথে এমনটা করেছিল আবুজাহেল যখন মক্কায় তাওয়াফ করতে এসেছিলেন তখন সে সাহাদ থেকে শুনেছিল যে আল্লাহ রসুল সাল্লাহু আলিহাস্লাম বলেছেন যে উমাইয়াকে মুসলিমরা হত্যা করবে কথা উমাইয়ার মনে ভয় ধরিয়ে দেয় সে আল্লাহ রসুল সাল্লু আলিহাস্লামের শত্রু ছিল সত্যি কিন্তু মনে মনে ঠিকই জানত আল্লাহ রসুল যা বলেন সত্যি বলেন তাই নিজে বদরে না গিয়ে অন্য একজনকে পাঠাতে চাইল কিন্তু আবু বিস্তারিত কাহিনী পরবর্তীতে আসবে ইনশাআল্লা আবু জাহেল সবার মাঝে এমনভাবে চেতনার বিষ ছড়িয়ে দিল যে সবাই মুসলিমদেরকে হত্যা করার জন্য উন্মত্ত হয়ে উঠল কি ঠিক না ভুল হচ্ছে এটা নিয়ে কোনো প্রকারের উন্মুক্ত আলোচনা করার সুযোগই সে দিল না বরং সে ঝাঁঝালো ভাষায় সবাইকে যুদ্ধে যাবার জন্য উত্তেজিত করে তুলছিল তাই ক্রাইশদের একটি বড় অংশকে এই যুদ্ধে যাবার ব্যাপারে রাজি করতে সে সমর্থ হয় এখানে লক্ষণীয় এক আবুজাহের প্রচেষ্টায় পুরো ক্রাইশা কিভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ইসলাম বিদ্বেষ এমনই একটি জিনিস যা মানুষকে অন্ধ করে দেয় আমরা মাক্কি যুগের কাহিনী বর্ণার সময় একটি ঘটনা বর্ণনা করেছিলাম যেখানে উকবা এ আবি আবিআ নামের এক মুশ্রিক যে ছিল কোরাইস্তের মাঝে সবচেয়ে জঘন্য আর নিচু মানসিকতার এক লোক সে একবার আল্লাহ রসুল সাল্লু আলহামের গায়ের উপর সিস্তারত অবস্থায় নারী চাপিয়ে দেয় এরপর ফাতে মারা দে আনহা এসে সেগুলো পরিষ্কার করলে আল্লাহ রসুল উঠে দাঁড়ান এবং তখন নাম ধরে কিছু লোকের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করেন তিনি বলেন হে আল্লাহ শাস্তি দাও আবুজাহে উতপা বিন রাবিয়া সাইবা বিন রাবিয়া আল ওয়ালিদ বিন ওতপা উমাইয়া বিন খালাফ আর উত্পা এ বিন আবে মুদকে এই দু তিনি সাত জনের নাম উল্লেখ করেছিলেন তবে বর্ণনাকারী একজনের নাম ভুলে যান আবদুল্লা বিন মাসুদানহ বলেন এই জনের প্রত্যেকেই বদরে নিহত হয়েছিল আল্লাহ আল্লাহতালা বদরের ময়দানে আল্লাহ রসুলসালু আলি ওয়াসালামের দোয়া কবুল করেছিলেন এই জঘন্য নোকগুলোকে সেখানে হত্যা করেছেন যাই হোক কোরাইশা যাত্রা শুরু করল তাদের সেনা দল ছিল তেরোশো সৈন্যের তবে পরবর্তীতে কিছু লোক মক্কায় ফিরে যায় তাই ময়দানে অংশ নেয় এক হাজার জনের মতো তারা যখন মক্কা ত্যাগ করছে তখনও তাদের মনে কিছু সংখ্যা আর ভয় ছিল কেউ একজন বলল আমরা তো মক্কাকে অরক্ষিত অবস্থায় ফেলে যাচ্ছি এই কথা বলার কারণ হল তারা বন বকর গোচ্ছ থেকে হামলার আশঙ্কা করছিল জাহিলিয়াতে সময়ে কোরাইশদের সাথে বনবকরের একটি বিরোধ হয় একবার এক কোরাইশি কম বয়সী ছেলে বনবকরের এলাকায় ঢুকে পড়ে বনবকরের এক নেতা তখন সেই কোরাইশি ছেলেকে প্রতিশোধবশত হত্যা করে কারণ এর আগে ক্রাইশের একজন বনবকরের এক লোককে হত্যা করেছিল কিন্তু সেটার কোনো বিচার হয়নি তাই এই কোরাইশ ছেলেকে হত্যা করার মাধ্যমে বনবকর প্রতিশোধ নেয় কিন্তু কোরাইশরা পরে এটি নিয়ে আর উচ্চবাচ্য করেনি কিন্তু বিষয়টিকে সহজভাবে নিতে পারেনি নিহত ছেলেটির পরিবার ভাই হত্যার প্রতিশোধ নেয়ার জন্য ছেলেটির ভাই বনবকরের সেই নেতাকে হত্যা করে বসে যে তার ভাইকে হত্যা করার নির্দেশ দিয়েছিল সে বনবকরের ওই নেতাকে শুধু হত্যাই করেনি তার লাশ টুকরো টুকরো করে কাবার দরজার সামনে ঝুলিয়ে দেয় আর এই কারণে কোরাইশদের সাথে বনবকরের বিরোধের আগুন আবার জ্বলে ওঠে কিন্তু ততদিনে ইসলামের উত্থান হয়ে যাওয়ার কারণে এই বিরোধ কিছুটা চাপা পড়ে যায় কারণ কোরাইশদের বড় শত্রু এখন মুসলিমরা বনবকর নয় তবু কুরাইশরা মক্কা ছেড়ে যাওয়ার পর চিন্তায় পড়ে যায় যদি বনুবকরার লোক এখন হামলা করে বসে তাহলে কি হবে তারা যদি আমাদের নারী শিশুদের হত্যা করে এটা নিয়ে পুরো বাহিনীতে সোরগোল লেগে যায় আর তাই অনেকের মক্কায় ফিরে আসার উপক্রম হয় শয়তান যখন দেখল এই নিরাপত্তাহীনতার কারণে কুরাইশরা কিছুটা নিরাপত্তাহীনতা ও আত্মবিশ্বাসের অভাবে ভুগছে তখন সে নিজেই সুরাকা ইবেন মালিকের রূপ ধরে কুরাইশদের কাছে আসে সে চাচ্ছিল যে কোনো মূল্যে এই যুদ্ধটা হোক যেন সে এর মাধ্যমে মুসলিমদের ধ্বংস করে দিতে পারে সুরাকা ছিল একটা শক্তিশালী কোত্রের লোক এই সুরাকা হল সেই সুরাকা যে হিজরতের সময় আল্লা রসুল ও অবকর রাদ আনহকে ধরতে চেয়েছিল কিন্তু সে নিজেই তাদের কাছে ধরা খেয়ে যায় যাই হোক সুরাকার রূপে এসে শয়তান কুরাইশদের বলল তোমরা চিন্তা করোনা আমি নিশ্চিত করব যে তোমাদের অনুপস্থিতিতে বনবকর তোমাদের উপর হামলা চালাবে না কাজেই কুরাইশদের বদরের পথে এগিয়ে যেতে আর কোনো বাধা থাকল না মুশ্রিক বাহিনী অগ্রসর হতে থাকল তাদের দলে একশো ঘোড়া ছয়শ বর্ম দেড়শোর বেশি উঠ আর কিছু চিয়া লিডার্স যারা নেচে গিয়ে তাদের যোদ্ধাদের চাঙিয়ে রাখবে অন্যদিকে মুসলিম বাহিনীও বদরের দিকে অগ্রসর হচ্ছে আজকের পর্ব এতটুকুই পরবর্তী পর্বে আমরা আলোচনা করব যুদ্ধের আগের রাত এবং ময়দানের মুহূর্তগুলো ইনশাআল্লা ফেসবুক পেজ ডবসবুক ডট কম স্ল্যাশ রেইনডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউ ডবল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ 2 0 1 5